তার ওপরে তাদের কাছ থেকে আপনি তার মাধ্যমে অর্থ সঞ্চয় করছেন আপনি ডবল ভাবে দ্বিগুণ ভাবে সঞ্চয় করছেন এক শ্রেণীর ধর্মযাজকদের কথা ধার্মিকদের কথা উল্লেখ করে মহান আল্লাহ তার কোরআনে বলেছেন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 কুফল জানায় না যে সিরিক করলে কি হবে সে খবর না জানিয়ে অথবা যে সিরিকটা সেই পাদরি পুরোহিত অথবা আমাদের কোন আলেম করে থাকে তার কুফল না জানিয়ে বিদাতের অনিষ্টকারিতার কথা না জানিয়ে নিজের ব্যবসা বহাল রাখে কেউ বললে তার কথায় কান দিতে নিষেধ করে এবং এইভাবে মানুষকে আল্লাহর পথ হতে বিরত রাখে সঠিক পথ হতে বিরত রাখে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 কিন্তু বিরোধী হলে পিছফা হলে চলবে না আমাদেরকে হক বলে অগ্রসর হতে হবে হক হচ্ছে সূর্যবধ স্পষ্ট যদি ক্ষণিকের তরে মেঘ এসে ছায়া করে থাকে মেঘ একদিন হকের আকাশ থেকে সরে যাবে এবং সেই হকের সূর্যকে স্পষ্ট করবে দিবালকের মতো যাদের স্বার্থে আঘাত লাগবে তাদেরকে চুপ থাকা দরকার যখন চোরকে চোর বলা হয় তখন চোরের মায়ের ডাগর গলা হওয়া উচিত না বরং লজ্জায় মাথা নিচু করা উচিত এই শ্রেণীর মানুষ যারা গাফেল জনসাধারণকে টার্গেট বানায় আর জনসাধারণ জনসাধারণ সাদা সিদে মানুষ যে মানুষ মনে করুন অনেক টাকা খরচ করলো অনেক টাকা ব্যয় করলো এই ডাক্তার সে ডাক্তার বহু ডাক্তার পাল্টালো বহু পরীক্ষা করালো রোগ ভালো হয় না শেষকালে যদি কেউ ফুস মন্ত্র দিল আর এই ফুস মন্ত্র কার্তর থেকে আসে শয়তানের তরফ থেকে বহু জায়গায় তো গেলি হলো না কিছু অমক জায়গায় জানা একবার দেখ না তাই না অমুক হুজুরের কাছে একটা তাবিজ নে না অমক জায়গায় একবার গে মানত করে আয় না চট করে একটা ফুসমন্ত্র দিল এই ফুসমন্ত্রের কাজ হয়ে যায় এরা যারা রোগগ্রস্ত যারা বিপদগ্রস্ত তারা ভাবে বহু টাকা তো খরচ করলাম তো সামান্য আর পাঁচশো টাকা কি হাজার টাকা যদি খরচ করি একটা তাবিজ নিয়ে যদি আমার ভালো হয় তো সমস্যা কি আছে বিলেত ফিরতে ডাক্তার হার মানলো বড়ো বড়ো হাসপাতাল হার মানলো তো আমার গ্রামের ইমাম সাহেব যদি একটা তাবিজ দিয়ে আমার রোগটা ভালো করে দেয় তো সমস্যা কি আছে সাস্থায় বস্তা লাভ তাই না কি দরকার এই জন্য এই শ্রেণীর মানুষ সাধারণ মানুষ যাদের ভিতরে ইসলামী জ্ঞান নেই শির্কের জ্ঞান নেই বিদাতের জ্ঞান নেই তারা এই ফুস মন্ত্র রাজি হয়ে যায় ফলে দশ বিশ টাকা কখনো একশো টাকায়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 আপনি বলুন বাবা যা জবাই করবে করো কিন্তু আমার রোগ যেন ভালো হয়ে যায় আমার স্ত্রীর যেন জিন সরে যায় আমার মেয়ের যেন জিন সরে যায় আমার বইয়ের যেন জিন সরে যায় জিন ছাড়ানোর জন্য জিন সরানোর জন্য মানুষ তখন আর দেখে না যে পথ যে অবলম্বন করছি বৈধ না অবৈধ একটা মানুষকে যখন সাপে কামড়ায় সাপে কামড়ানোর পর আমরা ঝাড়ফুঁক করাই না করাই না কাদের কাছে যাই ঝাড়ফুঁক করাতে অনেক সময় অমুসলিমের কাছে ঝাড়ফুঁক করাতে যায়নি যায় না এবং সেই শিরকি মন্ত্র দ্বারা ঝারফুক করিয়ে আমরা সাপের বিষ নামাই অথচ নামে নিশ্চয়ই সিরকি মন্ত্র সাপের বিষ নামতে পারে না আমরা ভাবি নামলো তাই না অনেক সময়ে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 আর যে বলল নক্ষত্র বলে বৃষ্টি হয়েছে অমখ নক্ষত্র অমুক জায়গায় এসেছে রাশি চক্রের ফলে বৃষ্টি হয়েছে সে রাশিচক্রের প্রতি মোমেন আর আমার প্রতি কাফের সুতরাং কারোর সাথে বৃষ্টি সম্পর্ক বাহ্যিক কোন সৃষ্টির সাথে আপনি জুড়ে দিলেন এটা ঠিক হলো না বৃষ্টিদাতা কে রোজিদাতা কে বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে আল্লাহ তালা বর্ষণ করেন সামনে আসছি আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলার দিনই প্রোগ্রাম দেখছেন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 তাই না বাড়ি থেকে বেরিয়েছেন কোনো একটা উঁচু কাজে বড় কাজে যাবেন হঠাৎ করে দেখলেন এক মহিলা কালীহাঁড়ি নিয়ে সামনের দিকে পার হচ্ছে মনের কিছু পরিবর্তন হয় কি মনে হয় ঘর থেকে বের হতেই কালীহাঁড়ি দেখলাম তার মানেই আপনার মনের ভিতরে সির জঞ্জাল আছে আপনার কাজের সাথে কালী কি কী কি সমস্যা হবে হঠাৎ করে ডান চকলা পাচ্ছে তখন কি মনে হয় লাভটা নকশান হয় ডান চোখলা ফালে হ্যাঁ কোনটা লাভ না নকশান যাই হোক দুটোর মধ্যে একটা মানুষ এরকম ধারণা করে থাকে কেন শিরকের জ্ঞান জ্ঞান নেই নেই। যার ফলে মানুষ এই সমস্ত কুসংস্কার এবং অমূলক বিশ্বাসে বিশ্বাসী হয়ে পড়ে এই জন্যেই যারা বলে তাজকিয়াতফ তাজকিয়াতফ জরুরি আছে অন্তরাত্মাকে পবিত্র করা অন্তরকে সংশোধন করা মানুষের মনকে পরিষ্কার করা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 সেই চাওয়া চাইবে না যেতে পারবে না কেন তোমার গেল কোথায় এই যে সিরকি পরিবেশে সিরকি মন মানুষের মনকে জঞ্জাল পূর্ণ করে রেখেছে আর এই জন্য কুসংঘষ করা কোনো কথা শুনলেই চট করে বিশ্বাস করে নেয় এলাম শুনছে টিভিতে পর্যন্ত ব্যথা বেদনা সব ভালো মানে হাইরে থেকে জিরে পর্যন্ত সব লাভ হবে তখন আপনি করলেন কি একটা কাওয়া শরীফের দরজা নিয়েছে ঘরে টাঙ্গিয়ে রাখলেন কিসের আশাতে বরক আশাতে চাকরির আশাতে মামলা মোকদ্দমায় জেতার আশাতে আপনার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 এদের মনের ভর্তি আছে ফলে যে কোনো কথা কথা শুনলেই তখন বিশ্বাস হয়ে যায় আরে তাহলে হবে হ্যাঁ যখন অ্যাডভার্টাইজ হচ্ছে কাবাশরি ফের দরজা আবার আপনার টিভিতে অ্যাডভার্টাইজ হচ্ছে বড় বড় প্রসিদ্ধ প্রসিদ্ধ মানুষ অ্যাডভার্টাইজ করছে তখন আপনার মনে ধারণা সাধারণত হবে যেহেতু আপনার মনে দিনই জ্ঞান নেই তৌহিদের জ্ঞান নেই আপনি দিন থেকে বহু দূরে সরে আছেন যার ফলে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 আমাদের হাতে আর কিছু সময় আছে যদি আপনাদের কাছে আমার প্রশ্নটি হলো যে তাবিজ শরীরে লটকানোর পর যদি সেটা নিতে নির্ভর করে যে আমার এই তাবিজের মাধ্যমেই আমার এই রোগটা মুক্ত হবে সেটা যদি শির্ক হয়ে থাকে ঠিক তেমনিভাবে একজন মানুষ যদি ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো ওষুধ পান করে এবং বেশিরভাগ মানুষই সেই ওষুধের ওপর নির্ভর করে যে এই ওষুধটা খেলেই আমার জ্বরটা সেরে যাবে আমার রোগটা সেরে যাবে এই যে নিয়ত করছে ওষুধটার ক্ষেত্রেও তাবিজের মতো এই ওষুধটা পান করার যে নিয়ত করলো এটাও কি সিঁড়ি হবে সিঁড়ি পর্যায়ে পড়বে যে ওষুধ আমরা ব্যবহার করি সেটা আসলে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে যে এটা এই রোগের ওষুধ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 যেহেতু এতে রোগ ভালো হয় না শরীয়ত বলে দিয়েছে দর্শক মন্ডলী সাথে থাকুন আগামীতে ইনশাল আরো অনেক কথা আছে যে কথাগুলো শুনলে উপকৃত হবেন ইনশাআল্লাহ ওয়া সাল নবীন মুহম্মদ ওয়া আল্লাহ আলহি ওয়া সাহবিহি আজমাই